ভয় করবে একমাত্র আমাকেওনি ভয় থাকবে একমাত্র আমার এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ খাসিয়াত আল্লাহ রব আলমিনের ভয় আল্লাহর ভয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি তিনি তত বড় আলেন মানে কোরআন হাদিদ জানা না কিন্তু আল্লাহর ভয় আছে এই আল্লাহর ভয় খাসিয়ত উল্লাহ যার মধ্যে যত বেশি তিনি তত বড় আলেন আল্লাপ কোরআন কারিমে স্পষ্ট বলছেন আল্লাহকে একমাত্র ভয় করে তাহলে আল্লাহকে যারা ভয় করে তারাই ওলামা ওলামার সংজ্ঞা কিন্তু ওই কামেল ফাষাম মুক্তি পাস না ওলামার সংজ্ঞা হইলো আল্লাহকে ভয় করে আর আল্লাহকে তখনই ভয় করবে যার মধ্যে আল্লাহ বেশি আল্লাহরে যার মধ্যে বেশি ওই মারেপথকে অনেকে বিকৃত করে শরীয় তরিক মারেপথ বানাইছে কিন্তু আসলে অরিজিনালি মারেপথ ঠিক আছে মারেপথ রব মারে সব মানে আল্লাহকে জানা আল্লাহকে চিনা আল্লাহকে বুঝা আল্লাহকে তার মধ্যে ঢুকবে আল্লাহর অন্য অন্য মাখলুকাত এই এজন্য মানুষের থেকে অন্য মাখলুকাত আল্লাহর ভয় বেশি আল্লাপাক বলতেছেন লাহা জল কোরআন এই কোরআন কে যদি আমি নাজিন করতাম আল্লাহ ফাহাড়ের উপরে খাসিয়ত ওই পাহাড়কে তুমি দেখতে যে পাহাড় আল্লাহ হয়ে গেছে ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। কারণে কারণে। ভয়ের তাহলে আল্লাহর ভয় কেন পাহাড়ের মধ্যে ঢুকছে পাহাড় আল্লাহ চিনছে আল্লাহর মারেপথ পাহাড় কামল ফাঁসো করা নাই দাওরা ফাঁসো করা নাই মুক্তি ফাঁসো করে নাই কিন্তু পাহাড়ের মধ্যে পাহাড় আল্লাহকে চিনে গেছে আল্লাহর এলেম। আল্লাহর মারে পথ পাহাড়ের মধ্যে এসে গেছে এই জন্য আল্লাহ বলতেছেন পাহাড়ের উপরে করতাম পাথর কারণে কি করে জানেন আল্লাহ বলছে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদের অন্তর এত কঠিন এগুলা পাথরের থেকে আরো বেশি কঠিন তোমাদের অন্তর তো পাথরের থেকেও আরো শক্ত কারণ পাথর কি করে যারা যারু মিনহল আনহার পাথর এত কঠিন জিনিস কিন্তু সেই পাথরের ভিতর থেকে অসংখ্য নহর প্রবাহিত হয় যত নদী উৎপত্তি হয়েছে নদীর গোড়ায় যান সেখানে দেখবেন পাহাড়ের পর্বত বিশাল বিশাল পাহাড় সে পাহাড়ের ভিতর থেকে পানি বের হচ্ছে ওই মানে থেকে পানি হচ্ছে তারপর আল্লাহ অনেক পাথর আছে এগুলোকে আঘাত করার পরে এগুলোর ভিতর থেকে পানি বের হয় মুসা আলাহি ইসাল্লাম এক আঘাতে বারোটা নদী পাথরের থেকে বের হয়ে গেছে মুসা আল্লাহ ইসলামের কাউমের যখন পানি দরকার আল্লাহাক বললেন আল্লাহাকলেন মুহর সেখান থেকে বের হয়ে গেলাম খাসিয়া আল্লাহাক বলেন পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে কারণে আল্লাহর বয়ের কারণে আল্লাহর তার মধ্যে আছে আল্লাহর বয় আছে আর আমাদের অন্তরে খাসিয়াত নেই এই জন্য আল্লাপক বলতেছেন বান্দা তোমার অন্তর পাথরের থেকেও কঠিন কারণ পাথরের মধ্যে খাসিয়াত্লাহ আছে এ খাসিয়ত আমাদের মধ্যে ফালা তাক সৌহম ওয়াকি খবরদার বান্দা তোমরা ফালা তাক সওহম ভয় করিও না ওয়াকশাওনি একমাত্র ভয় করো খাসিয়ত থাকবে আমার আমার ভয় থাকবে